আর মানব সমাজ খনির মতো জাহিলি যুগের উত্তম ব্যক্তি ইসলাম গ্রহণের পরও উত্তম যদি তারা দিনই ইল অর্জন করে তোমরা নেতৃত্ব ও শাসনের ব্যাপারে ওই লোককেই সবচেয়ে উত্তম পাবে যে এর প্রতি অনাসক্ত যে পর্যন্ত না সে তা গ্রহণ করে